আসমার রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম সালাদ শেষ করলেন আর এদিকে সূর্য মুক্ত হয়ে গেল অতপর তিনি খুদ্বা দিলেন এতে তিনি প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন অতপর তিনি বললেন বাদ।